কি হাকিং তু বিল সালি জু নী মহতরম হাজির গত জুমায় খলিল ইব্রাহিম সালামের দোয়া নিয়ে আলোচনা শুরু করেছিলাম দোয়া করেছেন বাইতুল্লাহ আশপাশকে আবাদ করার জন্য তিনি দোয়া করেছেন আল্লাহ বাইতুল্লাহ পাশে এমন একজন রসুল পাঠান তাদের মধ্য থেকেই যিনি আপনার কোরআন আপনার কালাম আপনার আয়াতকে মানুষকে কোরআন শিখাবেন এবং আত্মা পরিশুদ্ধের মেহনত করবেন আর মানুষকে হিকমাহ শিখাবেন আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারটা চার নম্বরে আসছে শেষ কথা चार आत्ता परिश्धन कर सत्यार अर्थे चार नबीर विशेषक नबीर मूल जिम्मादार्थी সহজ ভাবে বুঝার জন্য যদি বলি নাই বাংলাদেশের আলেমরা মেলেও করেন নাই এটা খলিল এবার রাহিম আলহ সালাম এর খসড়া প্রস্তাব আরো এই প্রস্তাবের মধ্যে সুপারিশ করেছেন আমিন আমিন বলে হাজরত ইসমাইল আলী সালাম করেছেন দোয়া কবুল করে আয়াত নাজিল করেছেন সুরা আলী আশো চৌষট্টি নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহন আলী সালাম এর যে সিরিয়াল গুলো ছিল ইব্রাহিমের সিরিয়ালে আত্মশুদ্ধির ব্যাপারটা ছিল চার নম্বরে শেষ আল্লাহ সুলান নতুন প্রজ্ঞাপন জারি করলেন সম্পাদনা করে ওই খসরা প্রস্তাবের সম্পাদনা করলেন আল্লাহ ايات نازل لقد منن الله على المؤمنين اذ بعث فيهم رسولا البعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته يتلو عليهم آياته لقد منن الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ آيات نازل হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই উম্মতের জন্য অন্যতম বড় নিয়াম এই উম্মতকে আমি দান করেছি সেটা হচ্ছে তাদের মধ্য থেকে এমন একজন রসুল আমি পাঠিয়েছি যে রসুল চারটা জিম্মাদারি আদায়ের মাধ্যমে বেতুল্লার আশপাশকে আবাদ করেছেন ওই চার জিম্মাদারি কি চার জিম্মাদারি ওই হলিলের প্রস্তাবকৃত চার জিম্মাদারি কিন্তু আক করে দিয়েছেন আল্লাহ এগুলা ওই নবীর জিম্মদারির একটা অংশ এবং এটা বুঝে নেওয়া গত সপ্তাহেও কিছু আলোচনা করেছিলাম আগেও এই বিষয়ে আলোচনা হয়েছে শুধুমাত্র তিলাওয়াত অর্থ না অর্থ ছাড়াই শুধুমাত্র এটা তেলা স্বতন্ত্র একটা জিম্মারি কাজে এই কথা চিন্তা না করা যে অর্থ না বুঝে পড়লে স্বভাব হবে না যে না আমাদের কোরআন অর্থ না বুঝে পড়লেও স্বভাব হবে আল্লাহ নবী বলেছেন এক অক্ষর পড় বা দশ নী এমন স্পষ্ট কথা থাকার পরেও এই চিন্তা কর থেকে আসে যে অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না হ্যাঁ অর্থের অস্বীকার করছি না এটা জরুরি বিষয় মালিকের অর্থ জান সেটা তো ভিন্ন কথা আমি অর্থ বুঝলাম না তো মালিককে আমি কিভাবে চিনব মালিকের বিধানগুলো আমি কিভাবে জানবো অর্থ জানা অত্যন্ত জরুরি কিন্তু তার মানে এটা না अर्थ न बुझे पड़ले स्वित जिम्मेदार आत्ता परिश्धन हाथे कलम सबा क्राम आत्माशुद्ध मेहनत कर रोग समस्या गुरु नबी तुम बर नबी तो जगह हाथ दिए গোটা দুনিয়া যখন এই বিষয় নিয়ে বিভ্রান্ত যে মানুষকে কে নিয়ন্ত্রণ করে তার দিল না দেমা ওই সময় নবী স্রোতের উল্টা পিঠে দাঁড়িয়ে বলেছিলেন যে মানুষকে নিয়ন্ত্রণ করে তার ওই জায়গা জায়গায় পবিত্রতা দরকার ওইটা পবিত্র হয়ে গেলে মানুষ তার সমস্ত কার্যক্রম পবিত্র হয়ে যাবে নবী ওই জায়গায় মেহনত করেছেন নবী ওয়ালা কাজ এটা একটা জরুরি কাজ মহাতারামাজির হাফ রেখে আমরা চলে না যাই কারণ লম্বা টাইম গ্যাপ থাকবে পুরাণের গল্প শুনতেছি যে সিরিজ আমাদের চলছে আলোচনা লম্বা টাইম গ্যাপ থাকবে রমাজান কারণে এবং রমাজান পরে জরুরি অন্য কিছু আলোচনা আমার হজের সফর সব মিলে লম্বা টাইম গ্যাপ থাকবে এই জন্য তারা হয়ে করে শেষ নবীর। মানুষকে দিবে। হয়েছে এটা শুধু তিলাবাতের তালিম না তালিম অর্থের তালিমও হইতে পারে বিধানের তালিমও হইতে পারে সবই আসতে পারে এখানে তালিমের ব্যাপারটা সব আম সেটা বন্ধ করম্বার নবীর জিম্মাদারি তিন নম্বর জিম্মারি হচ্ছে আল্লাহ বলতে যে মানুষকে হেকমাহ শিখাবে নবী তা করেছেন হিকমা কি জিনিস এটা একটু বুঝি হিকমাহ হচ্ছে অনেক ব্যাখ্যা আছে बोले मानी नबीर आखलाक चरित्र सब हिकमार अंतर्भुक्त व्याख्यालो से हेकमा मान हम प्रत्येक विषय मध्यपन्था हेकमार एट अर्थ मध्यपन्था विषय विषय नहीं छाड़ा छाड़ी ना करा हम पंथा हेकमा आजकल विशेषकर दिनी परिवेश नान समय उत्तप्त हो এই উত্তপ্ত হওয়ার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে আমরা ওই হাইকমাহ বিরোধী মধ্যপন্থী না দিন করে বাড়াবাড়ি আর না হয় কেউ করে ছাড়া এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুই গ্রুপের মুখমুখি অবস্থানে দিনের মৌলিক যে চাওয়া ওইটা ক্ষতিগ্রস্ত হয় দিন আমার কাছে ওইটাই চায় বাড়াবাড়ি মুক্ত ছাড়াছাড়ি মুক্ত ইয়াহুদিনের দিন বাড়াবাড়ি ছিল তাদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে কঠোরতা বাড়াবাড়ি বলতে ছিল। খ্রিস্টানদের মধ্যে ছিল আমার ইসলাম আল্লাহ ওই দুই ধর্মের মাঝামাঝি রেখেছে? হ্যাঁ আমাদেরকে আল্লাহ বলেছেন উম্মা ওসৎ ওকে যায় আমি তো তোমাদেরকে মধ্যপন্থী বানাইছি মধ্য পন্থা এটা হচ্ছে উত্তম পন্থা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি বাড়াবাড়ির মধ্যে বিবাদ বাড়াবে ছাড়া মধ্যে দিন কাটছাট হবে এবং বলা হয়েছে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা সরল পথ সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা ওই চাই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত যেটা আজকে আমাদের দিনই যত প্রোগ্রামগুলো আছে धिकाश प्रोग्रामीडा छाड़ी जड़ाइको प्रोग्राम आप चौदी शाहबान दिबागतर शाहबान जा शब्दा ना बोलने जिसके अपरिचित से शब्द सब बर শবে বরাত না বললে তো আমরা চিনি না কি জিনিস। নিঃশ্লেষা শব্দ নিঃশ্লেষা আবানের মধ্যরজনী চোদ্দই শাহবান এই এক রাত নিয়ে আমাদের সমাজ এত বাড়াবাড়ি আর এত ছাড়া লিপ্ত বলতে বলতে বলতে বলতে এখন আমরাই শেষ হয়ে যাচ্ছি আর ওই মাঝামাঝি অবস্থান যাদের তারা ওই বাড়াবাড়ি ওয়ালাদের গালাগালিও শুনে ছাড়া ছাড়ি ওয়ালাদের গালাগালিও শুনে উভয় গ্রুপের গালাগালি শোনে আমি না জানলেও শাবান মাসে আল্লাহ নবীর একটা শূন্য ছিল নবী সাল আলাইসাল্লাম গণতেন রোজার আর কয়দিন আছে রোজারার কয়দিন আছে উনত্রিশ দিন আর আঠাশ দিন আর সাতাশ দিন প্রস্তুতিটা এটা হচ্ছে শূন্য আর আমাদের মা বোনা খালি হিসাব করে সহ কয়দিন আসে হালুয়া বানাইতে হবে পিছনে নাই খবর নাই ইউটিউব থেকে হালুয়া রুটির রেসিপি নামায় খাতে বসে কোন সিস্টেম এখন হালুয়া নতুন হালুয়া আসছে কত আইটেম বানাইতে পারে আর রেসিপিওয়ালাও বুঝছে মানুষ নতুন কিছু চায় তো নতুন কিছু চায় যেহেতু এর মধ্যে এখন রেসিপি বানাইছে মধ্যে ভিতরে একটু দে। ওই মুরগিকে আবার আস্তা মুরগির ভিতরে ঢুকায় আয় মুরগির ভিতরে ডিম ডিম ডিমের ভিতরে মুরগি নতুন রেসিপি আর আমাদের বনরা পাগল হেদা দারুণ রেসিপি আজীব অবস্থা আর কত রেসিপি বানাবে এই কার থেকে কে আগে যাবে এই প্রতিযোগিতা আমাদেরকে মৃত্যুর কথা আখেরাতের কথা ভুলে গেছে ওইদিকে কারো কোন চিন্তা নাই কত বেশি আপডেট সব বিষয়ে কে কত বেশি আপডেট এটাই হচ্ছে এখনকার প্রতিযোগিতা আল্লাহ তোমাকে তোমার মৃত্যু সম্পর্কে ঘাফেল করে আখরাত সম্পর্কে ঘাফেল করে দিয়েছে তাই হচ্ছে এই সমস্ত প্রতিযোগিতায় সব রাতের করণীয় যেগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের কারো কোনো খবর নেই বাড়াবাড়ি কোন পর্যায়ে বাড়ি কোন পর্যায়ে আমাদের সারাদিন খোঁজ খবর নাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত পরে নাই যে মানুষটা জোহর পরে নেই মানুষটা আসর নাই নাই পরে নেই এসার পরে আসছে মসজিদে দোকান টোকান বন্ধ করে হুজুর সহবরতের নামাজের নিয়া একটু কয়ে দেন সারাদিন নামাজ পড়ো নাই এখন তোমার সহবরতের নামাজ সহবরতের আবার নামাজ কি জিজ্ঞেস করে মেয়রাজের নামাজের নিয়ত জিজ্ঞেস করে মেয়রাজের নামাজ হইল ফজরের আলাদা নিয়ত জোহরের আলাদা নিয়ত আসরের আলাদা নিয়ত মাগরীবের আলাদা নিয়ত এসাত আলাদা নিয়ত এগুলো সবই মেয়াজের নামাজ তুমি কোনটাকে বলবো বলো তোমাকে কোন নামাজের নিয়ত বলবো বলো না বেকুফ হয়ে গেছে বুঝতেছে না বুঝে হতো না জিজ্ঞেস করছো যদি মেয়রাজের নামাজের নিয়তটা বলেন তাই বলি মেয়রাজের তো পাঁচ নামাজই আসছে তোমার কোন নামাজের নিয়ত বলবো ফজরের টা না জোহরেরটা না আসরেরটা না গরিবের টা না এসবটা পাশু নামাজ মেয়ারাজ আসে তো তোমার কোনটা নিয়ম বলবো আমি নাই উনি আসছে মেয়ার নামাজ নেয়া মেয়ার নিয়ত মেয়ারাজের রোজা রাখবি প্রতি মাসে আল্লাহ নবী তিন রোজা রাখতেন যেটা হাদিস স্বীকৃত তেরো চোদ্দ পনেরো ওই রোজার খবর নাই মেয়ারাজের রোজা রাখবে আর রাস আসলে তো শহরের গলি সব লালে লাল যায় খাজা দিয়ে মোড়ায় সিমনি অবস্থা কি যে ভাবে মানুষ আল্লাহ জানে খাজার সিমনি লাল লাল কাপড় দিয়া মোড়াইতে হয় ওটার মধ্যে পয়সা দিতে হয় খাজার সিমনি খাজার সিমনি খাজা কয়দিন খাইছে খাজার নামে সিন্নি করো খাজারে না দিয়ে তোমরা খাও বড় নাকি সবে বরাত আসলে সারাদিনের আমলের কোনো চিন্তা নাই রাতের আমলের কোনো চিন্তা নাই আল্লাহর নবী যে বললেন আমি কয়েকটা কয়েক কয়েক মানুষের কথা যে আল্লাহর নবী বললেন हलुआ रूपी आल्लर का कबुल नामनाक कबुलर्ती हम कबुलर ओ क्लस आगे ना। भर्ती हाउ ওই ক্লাসে ভর্তি হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন এই রাতে আল্লাহ কোনো কর আল্লাহ নবী বলেন সারা রাত কেন সারা জীবন করলেও যদি মুশ্রিক হও আল্লাহ মাফ করবেন না পদে পদে সিড়িখ পদে পদে সিড়িখ করি আবার সর্বরাত উদযাপন করি दिन आसते बलाओ ए खतरनाक आसबीपे दुनिया विपद कंतु बार बार उच्चारण एक আমরা অনেকেই দুনিয়ার বিপদকে বড় বিপদ মনে করি কিন্তু যারা তারা দুনিয়ার বিপদের চেয়ে আখেরাতের বিপদকে বড় মনে করি আর এই জন্য হাজার হুমকি আর ধমকি সত্ত্বেও উন্নতের ওই জরুরি কথাগুলো তারা বলে যাচ্ছে বলছে এবং বলবে ইনশাল এটা আটকানোর কোন সুযোগ নাই কারন ক্যালিমা যখন পড়েছি দিনের দায়িত্ব যখন কাঁদে এসেছে বলতেই হবে আপনি আমাকে আমার নবী যেখানে তার দিনকে বাঁচানোর জন্য নিজের শরীর শেষ করেছেন তা মতো এই সমস্ত না বান্দা তার রক্ত যদি আল্লাহ একটু কবুল করেন দিনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নাম দিচ্ছি হাজার বছরের আমার সংস্কৃতিটা বিশ বছরে হাজার বছর হয়ে যায় আপনাদের কাছে আশির দশকে কোন কাজ শুরু হয়ে গেল এটা হাজার বছর হয়ে যায় আমাদের কথা স্পষ্ট আপনি নবীকে ফলো করবেন না এই বিষয়ে আচ্ছা করলেন না বিবিসির জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বিবিসির জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা যারা তাকে মহব্বত করি ভালোবাসি তাকেও একটু ফলো করেন। নবীকে ফলো করলেন না ঠিক আছে এই বিষয়ে এই বিষয়ে আচ্ছা করলেন না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি তাকে ফলো করেন না আপনি তো করছেন তার জীবনের ইতিহাস একটা দেখান না যে তিনি মঙ্গল শোভাযাত্রার মিছিল গ্রহণ করেছেন দেখান দেখাত যারা জিয়াউর রহমান সাহেবকে অনুসরণ করেন আপনি দেখেন আপনি দেখান আপনার নেতা কবে মঙ্গল শোভাযাত্রার মিছিল অংশগ্রহণ করেছে তিনি কি বাঙালি ছিলেন না বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙ্গালী হইয়া তিনি করলেন না জিয়াউর রহমান করলেন না অন্য দল যারা করেন ৩০ বছর আগে আপনার নেতা করেছেন কিনা যা আপনার নেতার বাবা করেছেন কিনা আপনার নেতার দাদা করেছেন কিনা যদি না করে থাকে তাহলে তারা কি অবাঙ্গালি ছিলেন বাঙালি চেতনা তাদের মধ্যে ছিল না এই প্রশ্ন আমরা করবো আমরা করবো না আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আমাদের করার দরকার নাই আমরা জানি তারাই সত্যিকার বাঙ্গালি ছিল দেশের জন্য যাদের ভালোবাসা ছিল তারাই তো বাঙালি ছিল মাঙ্গালি আর বাংলাদেশি ওই পার্থক্য আমরা করতে চাই না কিন্তু করেছেন তো আপনারা করছেন তো আপনারা পয়লা বৈশাখে আপনাদের কলকাতার বন্ধুরা ওই দিন বৈশাখ উদযাপন করে খবর নেন আপনি যেই দিন বৈশাখ উদযাপন করেন পহেলা বৈশাখ আপনার বাঙ্গালি বন্ধুরা যাদের সাথে নানান সময় একাকার হয়ে যান যে ভাষার সাথে কোন ধর্ম নাই এই কথাটা আপনি যেভাবে আছে আমাদের আত্মমর্যাদা নাই বলে আমরা ওইভাবে কথা বলি দেশপ্রেমের কথা বলি নির্দিষ্ট একটা গন্ডির ভেতরে ওই গন্ডি থেকে যদি দেশের বিরুদ্ধে কথা আসে আমি প্রতিবাদ করব। আমার দাদার বাবুদের পক্ষ থেকে যদি আমার দেশের বিরুদ্ধে আমার মানচিত্রের বিরুদ্ধে হুমকির কোন কথা আসে আমি চুপ থাকবো এটা হচ্ছে আমার চেতনা কাদের দালালি করেন আমি জানি না যাদের প্রতিনিধিত্বই করেন আপনারা করতে থাকেন মনে রেখেন এই দেশের সাধারণ মানুষ এই দেশের ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাটি মনে করে কারণ সেদিন একজন হুমকি দিচ্ছে বলে কয়দিন টিকবেন আপনারা এইভাবে কথা বলেন যে হ্যাঁ এভাবেই বলবো আমরা ইমানদার আমরা ওই সমস্ত বাহ্যিক অস্ত্রের শক্তিতে বিশ্বাসী না এটা তো শক্তি माक्रसारा बस नीचे दिखे तक मानी की बुझे आल्लाई मासर बासा के कुरे आल्ला তোমাদের ওই শক্তির কাছে আমি মহতাজ না আমি সবচেয়ে দুর্বল বাড়ি মাক্রসার বাড়ি দিয়ে আমি আমার দিন বাঁচাইতে পারি আল্লাহ দেখা দিছে আল্লাহ নমরুতকে মশার পা আঘাত করে করেছেন। আল্লাহ ওইকালীন আল্লাহ দেখতে চান আমি কি করি আমি কি করি আমার ইমান যদি মজবুত হয় শক্তিশালী হয় আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কমিন ইমান দুর্বল অস্ত্র সবল লাভ নাই কোন লাভ নাই এটা যদি রাশিয়া আফগানিস্তানে আমেরিকা এত শক্তি এত শক্তি এখন পালানোর জায়গাও পাচ্ছে না কিসের কারণে শক্তি কম এই কারণে না তারা মোকাবেলা করছে একদল ইমানদারের সাথে সাথে করবা যায় মনে হবে একদিন তোমাকে নাকানি চুবানি খেতেই হবে এটাই হচ্ছে ইতিহাস হ্যাঁ আমাদের ইমান যখন দুর্বল হয়ে যায় তখন আমরা নাকানি চুবানি খাই সেটা অস্ত্রের দুর্বলতার কারণে না লোক সংখ্যার দুর্বলতার কারণে না যদি তাই হইতো তো বর্তমান সময়ে মুসলমানের কাছে যেই হারে পয়সা ইতিহাসে কখনো এত পয়সা ছিল না বর্তমানে যত সংখ্যা ইতিহাসে সংখ্যা কখনো ছিল না বর্তমানে যেই অস্ত্র ইতিহাসে এত অস্ত্র মুসলমানদের হাতে কখনো ছিল না তারপরে মুসলমান না কেন খাচ্ছে কেন অতীতে যেই রাস্তায় মুসলমান জয়ী ছিল মুসলমান ওই রাস্তা থেকে ফিরে আসছে সেটা হচ্ছে ইমান আর আমল পাক্কা করো আল্লাহ বলেন জয় তো আমি দিব সুরাম বিয়ার মধ্যে আসছে আল্লাহ বলেন আমি জাবুরে ওই কথা লিখে দিচ্ছি হাজরত দাউদ আলী সালসালামের উপর যে আসমানি কিতাব এসছে আল্লাহ বলেন আমি ওই জাবুরের মধ্যে ওই কথা লিখে দিয়ে আসছি গোটা দুনিয়ায় চক্রান্তের একটা জাল বিছানো হয়ে গেছে দার আসার পরিবেশ পরিস্থিতি কায়েম হয়ে যাচ্ছে দিন দিন খুব দ্রুত আল্লাহর নবীর বলে যাওয়া ओई देर जा देर विशोय बानान और नक्षा लाल गुरु आस गुरो कारो बक्त्य लाल गुरुओं ते ग तरक्त घास যে গাছ ইয়াহুদিদেরকে সাপোর্ট করবে শেষ জমানায় পাথরের লুকাবে গাছ ডাক দিয়ে বলবে এ আল্লাহর বান্দা মুসলমান আমার পেছনে ডারে মার্স পাথর বলবে এ আল্লাহর বান্দা মুসলমান আমার পেছনে ইহুদি এটাকে মার্স একটা গাছ বলবে না হবে আমাদের আশ্রয় নেওয়ার গাছ একাই হরকাত গাছ ওই গাছের পেছনে আমাদেরকে লুকাইতে হবে কাজী ব্যাপক হারে হরকাত গাছের চাষ শুরু করে দাও জেরুজালেমকে রাজধানী ঘোষণা দিয়েছেন ট্রাম্প সাহেব কারণ তিনি জানেন এটাই হবে আল্লাহর নবী বলেছেন আমরা বলি বহুদূর আমরা বলি বহুদূর তারা বলে দূর না কাছাকাছি চলে আসছে তারা তাদের দাজ্জাল তাদের নসিফ তাদের ত্রাণ তাদের ভাষায় তার আগমনের জন্য হাজরত আলিহি সালাম আমাদের নেতৃত্বে যারা থাকবেন আমরা তাদের আগমনের জন্য বিন্দু দিলে আকাঙ্ক্ষা আমাদের ওই অনুভূতি জাগেই না জাগি না কয়েকদিন আগে এখানে এক ভাই বসে বসে এই কথা বলতেছে সামনের কাতার ইমাম সাহেবের সাথে বসছে শয়তানের প্রসঙ্গ আলোচনা করতেছিলাম তিনি বলে শানের আলোচনা করেন না মানুষ ভয় পাবে মানুষ ভয় পাবে এই সমস্ত আলোচনা করা যাবে না दिल की भावे मशा बेईमान मुसलमान मान अल्लाहर शयानी शरिफ तेलोव शुरू करतान आलोचना कर मानु भय पा मानुष के आशादी करें खाली जानन खाली जान्नान आज के समाज में चाय खाली जान्त नियमत कथा बी আসমানের উপরের কথা বললে ফিরিস্তাদের বিষয় মাঝখানের কথা বললে আমাদের বিরুদ্ধে যায় হুজুর এগুলো বললেন না সব বলেন রাজনীতির আলাপ করেন না হুজুর রাজনীতির আলাপ কোনটা রাজনীতির আলাপ এই হুজুর রাখা যাবে না ইনাম সাহেবের চাকরি গেছে কিরে ভাই কেন চাকরি গেল তা আমি নাকি রাজনীতির আলাপ করি কি রাজনীতির আলাপ করছো কারোর পক্ষ নিয়ে কথা বলছো না আমি তো সুদের বিরুদ্ধে বলছি ও তাইলে বুঝা গেছে সভাপতি সাহেব সুদ খায় হুজুর গরম হবে কেন হুজুরের কাজ হলে হুজুর ঠান্ডা থাকবে তোমার চেতনা মরে গেছে তুমি চাও হুজুরের চেতনা মরা যাক না তুমি ঘুমাইয়া পড়ছো তুমি চাও হুজুরের ঘুমাইয়া যাক না হুজুর তো ঘুমাইতে পারেন না হুজু তো পাহারাদার আল্লা পাহারাদার ঘুমাই আল্লাহকে চেতনের নামে শিরিকরণ হলো তুমি কথা বললা তোমার ফাঁসি হবে তোমার জ্যাল জুলুম হবে তুমি চোখ থাকলা এখন যে তুমি জাহান নামের হবে জাহান নামের জুলুম হবে এখন ওইটা ঠেকাও ও ভাই ওই ঠেকানোর সাহস আমাদের নাই এই জন্যে দুনিয়ার জুলুম দুনিয়ার নির্যাতন দুনিয়ার শাস্তি মাথায় এগুলা চিন্তা করেও আমাদেরকে কথাগুলো বলতে হয় আমি এক প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে ওই প্রশ্নের জবাব আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কবে মঙ্গল শোভাযাত্রা বসে বসে, এসো হে বৈশাখ এসো বলে সকালবেলা ওই সূর্য ওঠার অপেক্ষা করে করে গানগুলো গেয়েছেন কবে গেয়েছেন আমি জানতে চাই কবে তিনি পান্তা খেয়েছেন কবে তিনি ইলিশ মাছের ভাজা খেয়েছেন হ্যাঁ খেয়েছেন তার মা তাকে পান্তা খাইয়ে কাজে বের করেছেন পড়ালেখায় বের করেছেন এটা ছিল আমাদের একটা সংস্কৃতি আমরা পান্তা খেয়ে তো বের হইতাম আপনি একদিনে বাঙালি আমরা বড় আজীব প্রাণী আমরা বড় আজীব প্রাণী আমি বললে আপনাদের খারাপ লাগবে কিন্তু আমাকে বলা লাগবে। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার মনে পড়ে টাকনুর উপরে কাপড় পরা ফরজ তাড়াতাড়ি টাকনুর উপরে কাপড় ওঠান আমাদের জিজ্ঞাসা এটা তো পুরুষের হুকুম উপরে কাপড় ওঠানো পুরুষের হুকুম আল্লাহ নবী বলেছেন কাপড় চলে যাবে প্যান্ট হোক পাজামা হোক লঙ্গি হোক যাই হোক টাকনুর দিকে উপর থেকে যে কাপড় নিচের দিকে চলে যায় ওই কাপড় কাপড়ুর নিচে যাবে আল্লাহ নবী বলেন সে জাহান এই কথাটা আমার সালি নামাজের সময় মনে পড়ে আমার প্রশ্ন দুইটা এক হচ্ছে আপনি নামাজের সময় আপনি মুসলমান এক কথা নবীর কথা নামাজের সময় মনে পড়ে নামাজের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজের পরে আর এই হুকুম নাই এটা তো পুরুষের জন্য হুকুম তো আপনি কি প্রমাণ দিচ্ছেন আমি নামাজে ঢুকলে পুরুষ নামাজের বাইরে গেলে মহিলা আমার প্রশ্ন এটা আমি আপনাকে কোনো ক্লেম দিচ্ছি না আমি বলছি না এটাই আপনি না ওইটা বলবো না জিজ্ঞেস করেন ঠিক এটাও জিজ্ঞেস করেন তাইলে পয়লা বৈশাখ আসলে আমি বাঙালি গানও তো বানাইছে এক তারা বাজায়ও না দু তারা বাজায়ও না বাজাইলে মনে পড়া যায় একদিন তো বাঙালি ছিলামলে। তুমি তো প্রমাণ করতেছো তুমি একদিন ছিল আজকে নাই তুমি তো প্রমাণ করতেছ আমি তো বলি না বাংলা মায়ের দুঃখে বড় হয়েছি বাংলা মায়কে রক্ষার জন্যে এই জমিন রক্ষার জন্যে এই জমিনের ইমানদারদের ইমান রক্ষার জন্য যদি এই বাঙালির জীবনটা দিতে হয় ওই জীবনটা দিতেও প্রস্তুত পাচ্ছি এটা হচ্ছে বাঙালি তুমি দেশকে জন্য কাছে বিক্রি চক্রান্ত করবা এই দেশের বিরুদ্ধে যারা হুমকি তাদের বিরুদ্ধে কথা বলবা না এই দেশের সব সম্পদ যারা শুষে শুষে তাদের বিরুদ্ধে কথা বলবা না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবা না বিরুদ্ধে কথা বলবা না তুমি একদিন বাঙালি ছিল দূতারা বাজাইলে তোমার মনে পড়ে তোমার চেতনায় কতটা পচন ধরেছে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বাঙালি খালি ওই দূতারা বাজানোর নাম বাঙালি তা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিরা কয়দিন দূতরা বাজাইছেন তুমি দেখো তোরজনী তোর হুঙ্কার দিয়েছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রামের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত দিয়েছি রক্ত আরো দেব এই দেশকে মুক্ত করে হচ্ছে তোর জনীর হুঙ্কার তুমি যদি তাকে ভালোবাসো ওই হুঙ্কার দিনের মধ্যে লালন করো যে দেশের জন্যে রক্ত দেওয়া লাগে রক্ত দিবে। দেশকে ভালোবাসি দেশের মুক্তি চাই মুক্ত বাতাসে থাকতে চাই আমরা আগে দিয়েছি বহু আমার দেওয়া আছে আমি আর নতুন করে ওই দলিল দিতে চাই না বহু দলিল দেওয়া আছে এগুলা ধার করা চেতনা এটা তোমার আর আমার চেতনা না বুঝতো আমাদের চেতনা এটাই মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মিছিল আরে মঙ্গলের মিছিল মঙ্গলের মালিকের কাছে মিছিল করে আস সকালবেলা চোদ্দ এপ্রিল সকালবেলা যখন ফজরের আজান হয় তখন মিছিল করতে করতে মঙ্গলের মালিকের দরবারে আসা ফজর নামাজ পড় এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা তুমি কোনটাকে মঙ্গল শোভাযাত্রা না মঙ্গলের মালিক যেই আল্লাহ। তার কাছে মিছিল করে আসে মঙ্গলের জন্য মঙ্গলের মালিক তো আমার মালিক রফ আয় একশো আটাশি ওয়ান আপনি বলে দেন মঙ্গল অমঙ্গল আমি না। নবী আপনি বলে দেন আমি মঙ্গল অমঙ্গলের মালিক না কে বলল তোমাকে এটা শত বছরের হাজার বছরের ইতিহাস কই তাই তুমি হাজার বছরের ইতিহাস দাও না তুমি গুগলে সার্চ দাও সার যন্ত্রে সার্চ দাও তুমি যাও ঢুকো সেটা হাজার বছরের কেন না হতেন শেখ মুজিব হতেন এটা আমাদের কাছে আলোচনা করছিলাম বাহিনা বলছেন আল্লাহ শুরু পাঠান বাড়ির কথা বলছিলাম কোথেকে আমি একটা পাকি করি যে এই সময় আমি কোন আন্দোলনের বিষয় যদি পরামর্শ জানান এটা আমার